يَا قَوْمِ إِنَّمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا مَتَاعِ يَا قَوْمِ إِنَّمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا مَتَاعِ وَإِنَّ الْآخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ الحمد لله رب العالمين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 যে জীবনে কোনো ধরনের পেরেশানি নেই তাহলে সে যেন আল্লাহর কাছে চিরস্থায়ী আবাস জান্নাতুল ফের দাউস কামনা করে প্রিয় ভাই বোনেরা অনেক মানুষ তো এমন রয়েছে যারা অসুস্থ রোগাক্রান্ত ঋণগ্রস্ত বিভিন্ন ধরনের দুশ্চিন্তার শিকার অথচ তারা শতকষ্টের মাঝেও প্রফুল্ল চিত্তে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে মানুষের মাঝে চলাফেরা করে কারণ তারা তারা তাদের কারণ তারা জানে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আর আখেরাতি শুধুমাত্র বাকি থাকবে কারণ তারা জানে এই দুনিয়াকে বানানোই হয়েছে পরীক্ষার জন্য আরাম আর ভোগ বিলাসের জন্য নয় তারা খুব ভালো করেই জানে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 দুনিয়ার অর্থ সম্পদ আর বিলাসিতা কিছুতেই তাদের পরিচিত করতে পারে না আর কীভাবেই বা পারবে কেননা রাসুল সাল আলী আসাল্লাম এই দুনিয়াকে অভিশপ্ত হিসেবে আখ্যায়িত করেছেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন আর দুনিয়াউন্লাউন এই দুনিয়া অভিশপ্ত এবং এই দুনিয়াতে যা কিছু রয়েছে তা অভিশপ্ত আল্লাহ তালা পবিত্র কালামে এই দুনিয়া আর ছাড়া হিসেবে ত্রিজা কৌতুকের সামগ্রী অন্য আয়াতে আল্লাহ তালা আরো বলেছেন দুনিয়ার জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় সুতরাং প্রিয় ভাইরা দুনিয়ার জীবন নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই এই জীবনে দুঃখ কষ্ট থাকবেই তোমরা রাসুল সালাল্লাহ আলী জীবনের দিকে লক্ষ্য করো রাসুল সালাল্লাহ আলী দীর্ঘ সময় ক্ষুধার্ত থেকেছেন তিনি কখনোই বহুল রাজুকীয় প্রাসাদে বসবাস করেননি বরং তিনি খেজুর পাতার ছাউনির নিচে জীবন অতিবাহিত করেছেন খেজুর পাতার চাটায়ের উপর শুয়ে রাত্রি যাপন করেছেন শিশুকালেই তিনি তার পিতামাতাকে হারিয়েছেন তার জীবদ্দশায় ছাড়া তার সকল সন্তান মৃত্যুবরণ করেছে যুদ্ধের ময়দানে তার চোখের সামনে তার সাথীরা শহীদ হয়েছে তার চাচা হামজারাদি আল্লাহ তাল্লু এর দেহকে তার চোখের সামনে ক্ষতবিক্ষত করা হয়েছে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 এই দুনিয়ার জীবন নয় আমি আমার পরম বন্ধুর সাথে জান্নাতে বসবাস করতে চাই এই দুনিয়ার জীবন নয় আমি আমার পরম বন্ধুর সাথে জান্নাতে বসবাস করতে চাই অনেকে অনেক সময় দুঃখ প্রকাশ করে বলে সেখানে কষ্টে আছে। দুনিয়াবি ঝামেলা অসুস্থতা ঋণ বিভিন্ন ধরনের বিপদ একের পর এক লেগেই আছে প্রিয় ভাই আসলে এগুলো লেগেই থাকবে কারণ এই দুনিয়াটা আরামের জায়গা নয় একবারই মা মাহমদ বিন হাম্বাল রহমাহউল্লাকে তার ছেলে জিজ্ঞাসা করল বাবা আমরা আর কত কষ্ট করব। আমাদের এই দুঃখ কষ্ট কবে শেষ হবে এবং আহমদ রাহিমুল্লা জবাব দিলেন হে আমার আদরের পুত্র আমাদের এই দুঃখ কষ্ট সেদিনই শেষ হবে যেদিন আমরা পুলসিরাত পার হয়ে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতর আমাদের প্রথম পা ফেলব প্রিয় ভাই সুতরাং স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে প্রকৃত শান্তি নেই আমরা যারা এই দুনিয়ার জীবনে সুখ শান্তি তালাশ করছি তারা আসলে মরিচিকার পেছনে ছুটছি প্রকৃত শান্তির খোঁজ পেতে হলে আমাদের আখেরাত মুখী হতে হবে আল্লাহর ইবাদতের মাঝেই শান্তি খুঁজে ফিরতে হবে প্রিয় ভাই দুনিয়ার মানুষগুলোর খবর নিয়ে দেখো কে শান্তিতে আছে তুমি যার ব্যাপারে মনে করছো সে বড়ই সুখে শান্তিতে আছে খুবই আরামায়সে দিন অতিবাহিত করছে ভালো করে খবর নিয়ে দেখবে সে তোমার চেয়েও বড়ো অশান্তিতে আছে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 কেন আল্লাহ তাল্লাহ পবিত্র কালামে মজি দে করেছেন আমি মানুষকে কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে শ্রমনির্ভর করে সৃষ্টি করেছি সুতরাং দুঃখ কষ্ট মানুষকে অবশ্যই সহ্য করতে হবে এখন কেউ প্রশ্ন করতে পারে আল্লাহ তালা কেন আমাদের এত পরীক্ষা করেন কেন আমাদের বিপদে ফেলেন আমার প্রিয় ভাই বোন আমরা যাতে দুনিয়ায় এসে আল্লাহ তালাকে ভুলে না যাই আমরা যাতে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে আখেরাতের জীবনকে ভুলে না যাই এজন্যেই আল্লাহ তালা বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন করে আমাদেরকে আল্লাখী করেন জনইক সালাব বলেন যদি আল্লাহ তালা বিভিন্ন ধরনের বিপদ দ্বারা মানুষদেরকে পরীক্ষায় না ফেলতেন তাহলে মানুষেরা আল্লাহ আল্লাহকে একেবারে ভুলে যেত এবং কোন ধরনের আমল ছাড়া শূন্য হাতে আল্লাহর সামনে যে উপস্থিত হতো এবং কোন আল্লাহর সামনে যে উপস্থিত হতো প্রিয় ভাই বোন এই বিপদাপদের মাধ্যমে আল্লাহ সোবাহ আমাদের মর্যাদার স্তরকে আরো উন্নত করেন হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী সাল্লাম বলেন ইনায়ামা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 আল্লাহ তালাও তার উপর সন্তুষ্ট থাকেন আর যে অসন্তোষ প্রকাশ করে আল্লাহ তালাও তার উপর অসন্তুষ্ট হন হে বিপদগ্রস্ত মানুষেরা হে হতাশাগ্রস্ত মানুষেরা যারা মরণবেধি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছো যারা বিভিন্ন ধরনের অসুস্থতার সাথে পাঞ্জা লড়ছ যারা ঋণে জর্জরিত হয়ে কঠিন অভাবের মাঝে দিন অতিবাহিত করছো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 যে দেখা নেই হালাল উপায়ে যত কষ্ট করছো বলেছেন কোন মুসলিম যদি অসুস্থতা দুঃখ দুর্দশা ও বিভিন্ন ধরনের পেরেশানির শিকার হয় এমন কি কোনো মুসলিমের পায়ে যদি একটি কাঁটাও বিদ্ধ হয় তাহলে আল্লাহ তালা এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিপদগুলোর মাধ্যমেও তার গুনাসমূহকে ক্ষমা করে দেন প্রিয় ভাই দুনিয়ার জীবনের এই দুঃখ কষ্ট দেখে হাউতাস করার কিছু নেই কারণ দুনিয়ার জীবনের বাস্তবতাই হচ্ছে এমন সুতরাং দুনিয়ার জীবনের বিপদ ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে তাহলেই তো আমরা যখন জান্নাতে প্রবেশ করব তখন ফিরেস তারা আমাদেরকে অভিবাদন জানিয়ে বলবে বিমা তোমাদের উপর শান্তি কেননা তোমরা বিপদাপদে ধারণ করেছ আর এই জান্নাত তোমাদের জন্য কতই না উত্তম আবাসস্থল প্রিয় ভাইবোন তুমি যদি তোমার জীবনের হিসাব নিকাশ করতে বসো যে তোমার বিগত চল্লিশ বছরের জীবনে কয়টা দিন এমন কেটেছে যে দিনগুলোতে কোন ধরনের বিপদ বা চিন্তা দুশ্চিন্তা ছিল না তাহলে তুমি হিসেব করে এমন ৪০টা দিন হয়তো খুঁজে পাবে না যেই দিনগুলো পেরেশানি মুক্ত একেবারে প্রশান্তির সাথে কেটেছে প্রিয় ভাই ও বোন এই দুনিয়াটা প্রশান্তির জায়গা না সেই জীবনের জন্য বেশি করে ইবাদত করো সেই জীবনের জন্য বেশি করে মেহনত করো যেই জীবনে থাকবে না কোনো ধরনের দুঃখ কষ্ট চিন্তা দুশ্চিন্তা অশান্তি পেরেশানি যেই জীবনে থাকবে শুধু সুখ আর শান্তি আর চির প্রশান্তি আল্লাহ তালা আমাদের সকলকেই সে প্রশান্তির স্থান জান্নাতদৌস নসিব করুন আখরুদানি রবাহিন